السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكّل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مضل له ومن يضل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمد عبد الله ورسوله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 সম্মানিত উপস্থিতি মন্ডোলি শুরু আল্লাহ সুবাহ শুক্রিয়া করছি আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটি হচ্ছে মৌকু সুন জামা বেদাওয়াল আহলুসল জামাতের অবস্থান বেদাৎ পন্থী এবং বেদাতিদের ক্ষেত্রে ষয় নিয়ে আমরা কিছু কথা ইতিমধ্যে আলোচনা করেছি যে মৌলিক দিকগুলো আমরা দৃষ্টি আকর্ষণ করেছি একটি মৌলিক বিষয় হচ্ছে যে হচ্ছে অপরাধ এবং একটি বিষয় উম্মাদের মধ্যে শয়তানের যে প্রজেক্ট সবচেয়ে বেশি কার্যকরী হয়েছে সেটা হচ্ছে বেদাত কারণ বেদাতের মাধ্যমে শয়তান আলেম বুজুরগ তথাকথিত আহ যাদেরকে আমরা সম্মান করে থাকি যাদের মধ্যে আমরা মনে করি যে দিনের জ্ঞান আছে এদের সবাইকে মূলত বিভ্রান্ত করেছে পথ করেছে এই পৃথিবীতে যে হয় থাকে হয়ে থাকে এইগুলোকে মূলত আহম চারটি ভাগে ভাগ করেছে একটা হচ্ছে শির্ক শিরক ইয়াদ যেগুলো শির্ক সম্পৃক্ত আরেকটা হচ্ছে বেদাহাত দূরে কথা সগিরা গুণাও করে না ইচ্ছাকৃত ভাবে অনেক মানুষ পাওয়া যাবে কবিরা এবং সগিরা থেকে নিজেকে রক্ষা করার জন্য তাদের এত প্রয়াস যে যত প্রকারের পথ আছে कबिरा गुणा बागिरा गाँचार्ज्जा अनुसरण करबिया गुणा गो निजे के रक्षा करिप्त है रागु तेजे तबिज बिक्री तेजे जोधरण शर्की क्या आबगुल এগুলো নিজেকে রক্ষা করেছে কবিরা থেকে সুগিরা গুঁড়া থেকে এমনকি অনেক লোক আছে যে মানে সুগিরা তাকে দিয়ে করাতে পারবেন না আপনি কিন্তু সেই লোক মূর্খ তার এমন পর্যায়ে বসে গিয়েছে যে সেই শির করতেছে শিরকের যত কাজ আছে সেগুলো করতেছে আর ওই লোকেই গ্রামে গঞ্জে সমাজে বাড়ায় বাড়ায় শত শত বেদাৎ করতেছে একটু দিদারে শত শত বেদা জড়িত আছে কারণ সে মনে করছে এগুলো বাদত করতেছে ফলে এই বেদের আঙ্গিকে আসার কারণে এই সকল প্রকার বেদাত সমাজের রন্ত্র রঞ্চ এমন ভাবে ঢুকে গিয়েছে যে এগুলোকে মানুষ খারাপ কাজ হিসেবে মনে করে না এগুলো অন্যায় অপরাধ বা এগুলো গর্ভিত কাজ বা আল্লাহ এবং তারা শুরু অবাধ্যতা এটাই কেউ মনে করে না মনে করে যে এটাই ভাদত এই কারণেই বেদাতের বিষয়টি মূলত অত্যন্ত জঘন্য ও আশঙ্কাজনক ভয়াবহতা এত বেশি হওয়ার কারণেই বেদাত এবং বেদাত যার মূল কথা হচ্ছে বেদাত থেকে বেদাতি থেকে শুধু বেদাত থেকে নয় বেদাত থেকে এবং বেদাতি থেকে নিজেদেরকে কি করতে হবে দূরে দূরে রাখতে হবে কারণ হলো এই বেদাতের মাধ্যমে যেকোনো সময় সংক্রমিত হয় বেদাত মানে ওই বেদাতি থেকে আপনার কাছে কি হতে পারে চলে আসতে পারে গতকাল যে লোককে দেখেছি যে বেদাত করতে না আজকে সে বেদাত করে সংক্রমণ মানে এমন একটা শক্তি আছে যে যার মাধ্যমে এটা মানুষের মাঝে সংক্রমণ করতে পারে ফলে বেদাতি থেকে দূরে থাকা বেদাত থেকে দূরে থাকার ব্যাপারে কঠিন অবস্থান আহলুসুনুতল জামাত নিয়েছেন আর আহলুসল জামাত এই অবস্থানের মূল কারণ হচ্ছে যেহেতু হেদায়ত থেকে মাহরুম বঞ্চিত হওয়ার জন্য বেদাৎ আর এই বেদাতের সকল দিককে প্রত্যেকটি অংশকে বিভ্রান্তি বলেছেন দলায়াত সমস্ত অংশকেই বিভ্রান্তি বলেছেন সুতরাং বেদাতের কোনো অংশ নেই যেটাকে মানে বাইরে হেদায়তের অংশ হিসেবে চিহ্নিত করা যেতে পারে বলা যেতে পারে যে এটা হেদায়ত হতে পারে ঠিক এই বেদাহাতিদের সাথে আমাদের কি আচরণ হবে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে কি ধরনের আচার আচরণ তাদের সাথে আমাদের হবে এই বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা রয়েছে আমরা চেষ্টা আজকে করবো সংক্ষেপে খুব সংক্ষেপে এই বিষয়গুলো তুলে ধরার জন্য প্রথম যে মাসের আগে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আহ জন্য আমাদের দোয়া করা আমরা আসলে তাদের জন্য কতটুকু দোয়া করতে পারবো कतटुकू दुआ करते बहुन तोर विषय दुभ सामने आलोचनार्थे आसार नमज नहीं आलोचना करोचना हो शुद्ध तरह दोआ बेदाह अपनी दुआ कर लगभग আল্লাহ রহমতের জন্য যেহেতু আমি জানি সেই লোক বেদাতে যেহেতু আমি জানি এই লোক বেদাতের সাথে সম্পৃক্ত আছে এখন আমি কি আসলে তাকে তার জন্য দোয়া করব নাকি করব না মূলত আহরুল কেবলা যারা কেবলার অনুসারী এদের সকলের জন্য দোয়া করা যায় কেবলাপন্থী মানে আমরা আমাদের কেবলার যারা অনুসরণ করে এদের সবার জন্য দোয়া করা এটা হচ্ছে কমন কথা কিন্তু বেদাহাতের ব্যাপারে একটু কথা হয়েছে সে কথাটুকু হচ্ছে বেদায়াতের যারা অনুসারী রয়েছে তারা দুর্ভাগুর্গ বেদাতের কারণে তাদের অবস্থান হচ্ছে দুইটি একটি হল যারা বেদাত করার কারণে বেদাতের কারণেই মানে কুফুরীর সাথে সম্পৃক্ত হয়ে গেছে মানে বেদাত এমন বেদাত করেছে যে বেদাত তাদেরকে কুফুরি দিকে নিয়ে যাচ্ছে অথবা এটা হলো একটা গ্রুপ বা একটা দল আর দল হচ্ছে বেদাত করে কিন্তু বেদাত তাদের কুফুরি না কিন্তু গুনার কাজ বা অবাধ্য কাজ হারাম কাজ বেধাতের মানে হুকুমটা আমরা আগে আলোচনা করেছি বেদাত কিন্তু সকল প্রকার বেদাতই হারাও হারামের চেয়ে নিচে মানে মোস্তাহ কোন বেদাত অথবা জায়েজ কোন বেদাত অথবা মানে কোনদাত বেদাতের কোন অংশ নেই সমস্ত বেদাতে কিন্তু শীত এমন কুকুরের পর্যায়ে পৌঁছে গেছে যেগুলো মানুষদেরকে কুকুরের দিকে নিয়ে যায় আবার কিছু কিছু আছে না শুধু গুণা হারাম কাজ এদের মধ্যে যারা শুধু হারাম কাজে লিপ্ত আছে বেদাতের এমন পর্যায়ে আছে যে এগুলো হারাম এদের ব্যাপারে অধিকাংশ বক্তব্য রয়েছে কুফরি করছে তাদের জন্য সরাসরি দোয়া করা যাইজ নেই এটা হলো অধিকাংশ জামাতের মাকে বা অবস্থান অবশ্য এই বিষয়ে আকিদার বিষয়ে বিভ্রান্তি রয়েছে কুপুরি রয়েছে আর হাম্বলিদের মধ্যে যারা মানে সীমা লঙ্ঘনকারী এদের নাম উল্লেখ করে সর্বশেষ বলতেছেন কাছে মুক্তি চাই এটি ওই বক্তব্য দিয়েছেন সে আলামুল্লুবাল মধ্যে হাফিজ শামসুদ্দিন জাহাবির রহমতুল্লাহ মানে এই বক্তব্য থেকে মানে জামাত মানে বুঝাতে চেয়েছেন দোয়া করা জায়গ রয়েছে তাহলে তার জন্য কি করা যায় দোয়া করা জায়জ রয়েছে তবে কথা হচ্ছে এটা যে কোনো অবস্থাতেই তৌহিদ লঙ্ঘিত হলে শিরকি লিপ্ত হলে তার জন্য দোয়া করা অথবা তার জন্য কোনো ধরনের দোয়া করার কোন বৈধতা শরীরের মধ্যে নেই এক্ষেত্রে তিনটি বিষয় দৃষ্টি আকর্ষণ করা হয়েছে প্রথম হচ্ছে বেদাত যদি বেদাতি ব্যক্তি যদি এমন হয়ে থাকে বেদাত করে এবং লোক থেকে বেদাতের দিকে আহ্বান করে এমন ব্যক্তি যদি হয়ে থাকে তাহলে তার জন্য যদি দোয়া করা হয় থাকে আর সেটা মানে তার জন্য দোয়া করার মধ্যে যদি লোকদের মধ্যে এই বিভ্রান্তি তৈরি হতে পারে হেদায় থেকে মানুষ হয়ে যেতে পারে মানুষ বিভ্রান্ত হয়ে যেতে পারে যেমন আমি যদি মনে করেন একজন বেদাহাতির জন্য প্রসিদ্ধ একজন বেদাহাতি ঢাকা শহরের মনে করেন তার নাম যদি দোয়া করি তাহলে এখানে উপস্থিত কিছু সংখ্যক লোক মনে যে সাইফুল্লাহ ভাই যেহেতু দোয়া করেছে নিশ্চয়ই তাহলে আমার জন্য উচিত নয় বা এই ধরনের কোনদাতের হ্রাস বেদাতের মূল মানে বেদাতের হোতা মানে বেদাতের মূল আবিষ্কার বুঝলেন মানে করেন অমুক মানজিন মানে এর প্রধান অমুক বেদাহাতি গোষ্ঠীর প্রধান এই ধরনের যদি হয় তাহলে শেখুল ইসলাম হালাজ আমরু ওবাইদ এদের উদাহরণ দেওয়া হয়েছে এদের জন্য দোয়া করা যাইজ নেই এরপর তৃতীয় নম্বর হচ্ছে বেদাহাতের কোন একটা গোষ্ঠীকে উল্লেখ করে সেই গোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট ভাবে দোয়া করা এটা যেমন আমি শিয়া তাদের জন্য জাহামিয়াদের কথা বললাম অর্থাৎ কোন একটা গ্রুপকে করে তাদের জন্য দোয়া করা যায় তাদের জন্য দোয়া করা যাইজ নেই তাহলে আমরা এখানে তাদের জন্য দোয়া করার বিষয়টি আলোচনা করলাম একটি পয়েন্টে তাদের জন্য দোয়া করার কথা আমরা বলেছি সে পয়েন্টটি হচ্ছে যদি বেদাৎটা তহিদের পরিপন্থী না হয় এবং এই তিনটা পয়েন্ট যেটা আলোচনা করেছি এই তিনটা পয়েন্টেরও মানে কি হয় যদি সেটা না থাকে তাহলে জন্য দোয়া করা বেদাতে রহমতের জন্য অথবা এদাহের জন্য দোয়া করা যায় হয়েছে যেহেতু তারা আহরুল তৌহিদ এবং যেহেতু আহরুল কেবলা কেবল এর অনুসারী এবার যেটি আলোচনা করব সেটা হচ্ছে এটা তাদের জন্য দোয়া করা আর তাদের জন্য বদয়া করা অথবা তাদের লায়নত করা অভিশাপ দেয়া সুনির্দিষ্টভাবে হোক অথবা লানত করা অনির্দিষ্ট জন্য বা লায়নত বিপক্ষে বদয়া করা তাদের জন্য বদুয়া করা অথবা তাদের জন্য অভিশাপ দেয়া এটা দুই ধরনের একটা হচ্ছে মোতলাক মানে সুনির্দিষ্ট ভাবে নয় অনির্দিষ্টভাবে निर्दिष्ट भावल्क मान अनदिष्ट भाव मान कमी बदवा तदुआ कर दीबेंट कमन वैशिष्ट निर्भर करे जा এবং যারা বেদায়াত করে মনে করে তাদের জন্য মানে কমন কোন যদি নির্ভর করে তাদের মানে করা হয় এটি অধিকাংশ ওলামাইকরাম জাহেজ বলেছেন এবং সালফিসের আমার দ্বারা সাব্যস্ত হয়েছে তারা বেদায়াতিদেরকে এভাবে কি করেছেন মানে বেদায়াতিদের বিরুদ্ধে এ ধরনের করেছেন এবং তাদের অভিশাপ দিয়েছেন যেমন আমরা বললাম যে আল্লাহ আহ বেদা আল্লাহ বেদাতি করে দাও কি বেদাতি গাই বেদাতিদের বিরুদ্ধে বদয়া করতেছে বুঝে আসছে কিনা তো এই ধরনের মানে করা জায়জ এবং সেটা বেদাতিরাই করতেছে এটা হলো প্রথম পয়েন্ট দ্বিতীয় নম্বর হচ্ছে যে দ্বিতীয় স্তর হচ্ছে সুনির্দিষ্ট করো বৈশিষ্ট্যের উপর একেবারে নির্দিষ্ট করে তাদের বিরুদ্ধে বদয়া করা অথবা তাদের বিরুদ্ধে অভিশাপ দেওয়া যেমন কাজারিয়াদেরকে সরাসরি আল্লাহ কাজারিয়াদেরকে ধ্বংস করো যারা তার উপর মানে আরো মিথ্যা আরোপ করেছে অথবা স্বীকার করেছে অথবা খাওয়িদিদেরকে ধ্বংস করো অথবা মর্জিয়াদেরকে ধ্বংস করো অথবা শিয়াদেরকে ধ্বংস করো একেবারে সুনির্দিষ্ট কমন কোন বৈশিষ্ট্যের উপর আলোচনা করে একটা গ্রুপকে নির্দিষ্ট করে যে আল্লাহ করো এবং সুনির্দিষ্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট এটা হলো মুতলাক মানে যদি কমনলি কার বিরুদ্ধে বদ্ধা অথবা মানে অভিশাপের কথা বলা হয় থাকে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যেটা সেটা হলো मूलत रसूल सल्लाम हादीस हो गया बेदायती कमनलि रसुल्ला सल्लाह सल्लम बेदायत बिुद्धे बदिशापी رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وحديث مدينة مدينة حرم ما بين عير إلى ثوء في مدينة كامي حرام كشنا كوى عير بحر تكسور بحر لكي يتم تشعر المرتبور تستحامك كامي حرام كشنا كوى فمن أحدث فيها حدثا شدراً دبكت في مدينة مدينة بدعات كربة أو آوى محدثاً أو تباكرب بدعات كأسراد بك فعليه لعنة الله والملائكة والناس أجمعين ترور الله لعنة ربشاف এর চেয়ে আর কঠিন কথা মনে হয় কোন ব্যক্তির ব্যাপারে বলা হয়নি একে তো কঠিন কথা যেহেতু মদিনাতে করবে মদিনাতে ধরনের গ্রহিত কাজ করবে এই জন্য কঠিন কথা আসল উল্লাহ সাল্লাম বলে দিয়েছে আরেকটা হল দ্বিতীয় আলোচনা করেছে কমন একটা বৈশিষ্ট্য নিয়ে বৈশিষ্ট্যের ভিত্তিতে করা, বিরুদ্ধে বদয়া করা এ নিয়ে ও কথা রয়েছে তবে অধিকাংশ রামায়ক রাম এটা একটু বলেছেন সুনির্দিষ্ট একটা অভিযোগ মানে বৈশিষ্ট্য নিয়ে কাউকে ভদ্রা করা আব্দুল করেন তিনি বলেন বলেন কে অভিশাপ্ত করুক বা অভিশাপ দিক আল্লাহ আজারেখাদের উপর আজহারেকা হচ্ছে খারেজিদের একটা গ্রুপ খারেজিদের একটা গ্রুপ এবং এটা একেবারে সুনির্দিষ্ট তিনি তাদের বিরুদ্ধে আঘাতের কথা বলেছেন এরপরে বলতেছেন হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরেlambda جنودিলাম যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথা বলেছেন আনহুম কিলাবুন নার এটা হচ্ছে জাহান্নামের কুকুর এটা الله الازارকে وحده عن الخوارج كلها তখন আব্দুল্লাহ ইবনে আবু উফরা رضی আল্লাহু জাহান্ন হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি স্পষ্ট ভাবে যে সুনির্দিষ্ট কোন বৈশিষ্ট্যের উপরও নির্ভর করে লহানত করা জায়গ রয়েছে এবং জাহাদিসের বুঝে রাসুল্লাহ সাল্লাম সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের উপর ব্যক্তিদের কে আরোপ করেছেন ইহাদিসার ব্যাখ্যার মধ্যে ইমাম নবী রহমতুল্লাহ উল্লেখ করেন কোন সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের উপর নির্ভর করে কাউকে অভিশাপ যেমন যারা পরচুরা লাগায় তাদেরকে যে করা হয়েছে ওয়াল যে সে কাজে নিযুক্ত আছে ওয়াল ওয়াসীমাতে যে উলকি আকে মানুষের গায়ে মুস্তাউ সীমাতে সহযোগিতা করে রিবা যে সুদ খায় ওয়াল মুখের মধ্যে সুনির্দিষ্ট বৈশিষ্টির উপর লায়নত করেছেন প্রমাণিত হয়েছে এটা প্রমাণ করে কোনো ব্যক্তির সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের উপর যদি তাকে লানত করা হয় এটা যায় এটা হারাম নয় এটা হারাম নয় আচ্ছা अनिर्दिष्ट का बदवा दिए बैशिष्ट निर्भर करायेज रही है मध्य मुफ्त आदाते हैं तरुदे बदवाओ जाभिस যেহেতু এখন আস্তে আস্তে যেটা সেটা হলো সুনির্দিষ্ট ব্যক্তিকে তার বিরুদ্ধে দোয়া করা অথবা তার জন্য অভিশাপ দেওয়ার আনন্দ দেয়া এটা কি যাই যাচ্ছে কিনা এ বিষয়ে শেখুল ইসলাম যে অনির্দিষ্ট ভাবে কোন একটা বৈশিষ্ট্যের উপর নির্ভর করে অভিশাপ দেওয়া বদ্ধ জায়েজ এটা থেকে কেউ এই কথা বুঝার সুযোগ নেই অবকাশ নেই যে এই কারণে কোন সুনির্দিষ্ট ব্যক্তিকে লো জায় সুনির্দিষ্ট কোনো ব্যক্তিকে বিষয়টি এখান থেকে প্রমাণিত হয় না বরং সুনির্দিষ্ট নিয়ে আলোচনা রয়েছে এবং এই বিষয় ওলামাই ক্যালামের দ্বিপত রয়েছে ওলামাই ক্যালামের চারটি অভিমতের বিষয় রয়েছে প্রথম অভিমতটি এক নম্বর হচ্ছে তারপর আমরা মানে এর মধ্যে যেটা গ্রহণযোগ্য অভিমত সেটা আলোচনা করব। যে হোক না কেন কোন অবস্থাতে এটা জায়েজ নেই কোন অবস্থাতে এরা জায়জ নেই বরং এটা হারাম বরং এটা হারাম এ বিষয়ে মাহমুদুর রহমান রহমতুল্লাহ থেকে আবুকাব্দিজ বর্ণনা করেছেন এবং খালদাল হাসান বসির বর্ণনা করেছেন করা অভিশাপ দেওয়া দেওয়ার পর হারাম হওয়ার জন্য দলিল হিসেবে নির্মক্ত আহ হাদিস গুলো বর্ণনা করেছেন এক নম্বর হচ্ছে যে কোনো মমিন ব্যক্তিকে লানত করলো সে তাকে হত্যা করার যে অপরাধী অপরাধী কিন্তু যদি বেদান্তের কারণে সে ইমান থেকে খারিজ হয়ে যায় মানে এমন পর্যায়ে চলে যায় যে ইমান তার না থাকে তাহলে কিন্তু সে এই হুকুমের মধ্যে আসবে না কিন্তু ইমান তার ব্যক্তিকে অন্যায়ভাবে ভাবে তাকে লানত করা অথবা তার বিরুদ্ধে করা এটা হচ্ছে কাকাত লিহি রাসুল্লাহ তাকে হত্যা করার যে অন্যায় আছে অপরাধ আছে সে অপরাধের দণ্ডিত হবে এটা বলতের দিন যাদেরকে সাক্ষী হওয়ার জন্য এবং সুপারিশ কারি মানে হওয়ার জন্য কেয়ামতের যাদেরকে অবকাশ দেওয়া হবে না সুযোগ দেওয়া হবে না তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে লন দিয়ে থাকে লহনতকারী কেমতের দিন এই দুইটা সান্স থেকে হারিয়ে যাবে দুইটা মর্যাদা থেকে মানে হয়ে যাবে এক হচ্ছে সুযোগ তা থাকবে না দুনিয়াতে লনতের মাধ্যমে শেষ হয়ে গেছে তাহলে আর কি করতে পারবে না সাফাহাত করতে পারবে না দ্বিতীয় হচ্ছে আল্লাহ তারা কাছে সাক্ষী হিসেবে কোনো কিছু তারপর কোনো সাক্ষীও গ্রহণ করা হবে না কেমতের দিন সাক্ষীও গ্রহণ করা হবে না এটাকে দলিত মধ্যে এটা বর্ণনা করেছেন সমস্ত অধিকাংশ ওলামা ইকালের ঐক্যমত বর্ণনা করেছেন যে কোন সুনির্দিষ্ট ব্যক্তিকে লালত করা হারাম এটার উপর একমত ঐক্যমত বর্ণনা করেছেন ইতবাহ বর্ণনা করেছেন ইমাম নবী निर्दिष्ट को व्यक्ति के रान करेप अभिमत ये जायज नहीं अवस्था से नम्बर कथा प्रथम अभिमत हम अवस्था जायेज नहीं द्वितीय अभिमत हमिली को प्रमाणित है तो जाएज दे। আর কুফুরি ছাড়া শুধুমাত্র যদি গুনার কাজে লিপ্ত হয়ে থাকে তার জন্য মানে সুনির্দিষ্ট লানত করা অথবা সুনির্দিষ্ট ভাবে করা এটা তার জন্য জায়েজ নেই এটা তার জন্য জায়েজ নেই অভিমত একজন ছিলেন তিনি এই অভিমতটা পেশ করেছেন এবং তিনি বলেছেন যে যেহেতু সুনির্দিষ্ট যে অভিযোগ বা সুনির্দিষ্ট বদ্ধা এটা শুধুমাত্র জায়েজ হয় ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কুফুরীর মাধ্যমে নিজের কি করেছে মর্যাদাকে ধ্বংস করে দিয়েছে সুতরাং এই কুফুরীর কারণেই জায়েজ আর এটা কাফের জন্য জায়জ আর যেহেতু কাফের ছাড়া সকলেই আল্লাহ আলম রহমত থেকে বঞ্চিত হওয়ার কোন সুযোগ নেই লাইজ নেই এটি তার অভিমত তৃতীয় অভিমতটি হচ্ছে মাকরু সুনির্দিষ্ট কোন ব্যক্তির ব্যক্তিকে অভিশাপ দেয়া অথবা তার বিরুদ্ধে বদ্ধ করা এটা মাকরু মানে জায়জ নেই মাকরুহ এটা ইমাম আহমদুল্লাহ রহমতুল্লাহ থেকে বর্ণিত একটি রয়ের মধ্যে পাওয়া গেছে শেখুল ইসলাম উল্লেখ করেছেন তিনি বলেছেন যে আলু আহমদুল ইমাম আহমদ থেকে বর্ণিত পাওয়া যায় সেটা হচ্ছে সুনির্দিষ্ট ব্যক্তিকে লশাপ দেয়া বদা দেয়া এটা মাকরু এটা মাকরু যেমন হাইসুফ তাকে লনত দিতে পারবেন না আজসুফের অনেক গঠিত কাজ আছে কিন্তু তারপরেও সরাসরি আজসুফ ল আমাদের দেশে তখন আসুরা আসে তখন আলাই আরো কত রকমের গালিগার মানে করে এই দৃষ্টিভাবে কোন ব্যক্তিকে লাহন দেওয়ার কোন সুযোগ নেই বরং তৃতীয় অভিমত হচ্ছে এটা কি যে অভিমতটি এটা দিয়েছেন বলেসির আহমতুল্লাহ আলাই যদি অভিশাপের উপযুক্ত হয় এবং বদয়ার উপযুক্ত হয় এ ধরনের বদয়া করা জায়জ তিনি এমনি জাউজির রহমতুল্লাহ দলিল হিসেবে উল্লেখ করেছেন উল্লাহ সাল উলিয়াল্লাম থেকে সাব্যস্ত হয়েছে সুনির্দিষ্ট ভাবে বিভিন্ন সময় রাসুল উল্লা সাল্লা সাল্লাম বদোয়া করেছে এটা সাব্যস্ত হয়েছে সুতরাং যেহেতু বদোয়া করা সাব্যস্ত হয়েছে সুতরাং সুনির্দিষ্ট ভাবে কোনো ব্যক্তিকে লানত অথবা কোনো ব্যক্তির বিরুদ্ধে করা এটা আর রসুল্লাহাম থেকে আরেকটা হাজির মধ্যে সাব্যস্ত হয়েছে তিনি বলেছেন রসুলক আল্লাহ করেছি আমি বলছি যে আমি মানুষ আরবা কামাইয়ার দাল মানুষ যেভাবে সন্তুষ্ট হয় ঠিক সেভাবে আমিও সন্তুষ্ট হই ও আকদাব কামাই আকদার আর মানুষ যেভাবে অসন্তুষ্ট হয় রাগান্বিত হয় এভাবে আমিও রাগান্বিত হই فايما احد ندعوت عليه من امتي بدعوه ليس لها بائل امر اممته كار বিরুদ্ধে যদি আমি কোন কারণে বद्दुआ করি ফেরি যে বद्दुआর শে له طهولا وزكاتا وقربه لاذكر الله تعالى আমার এই বद्दुआটা তার জন্য পবিত্রতা এবং করে এটা আল্লাহর কাছে এটা কে বলেছেন রাসুল্লাহ সাল্লাহমে সেই হাদিস সাব্যস্ত হয়েছে সুতরাং রাসুল্লাহ সাল্লা যদি কোন ব্যক্তির জন্য কোন ব্যক্তির মিরুদ্ধ বদহা করে সেটা বদা নয় এই জন্য রাসুল্লাহম সুনিষ্ট ভাবে কোন ব্যক্তির জন্য বদহা করেছেন এই দলিলটুকু এখানে মূলত শক্তিশালী হয়নি অন্য একটা হাদিসের মধ্যে রাসুল উল্লাহ সাল্লাহ ইসলাম ঠিক কথাই বলেছেন মানে যে হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে রাসুল উল্লাহ সাল্লা উলিয়াল্লাম কোনো ব্যক্তির জন্য যদি বদয়া করা থাকেন এই বদোয়াটুকু সত্যিকার ভাবে আসলে বদুয়ার হয় এখন এখানে করলাম ব্যক্তি সুনির্দিষ্ট করা অথবা কোন ব্যক্তির জন্য লানত বা করা এই সম্পর্কে চারটি অভিমত আমরা পেয়েছি আপনাদের কাছে কোনটা অবশক্তিশালী মনে হচ্ছে কোনটা আপনার কাছে শক্তিশালী মনে হচ্ছে হ্যাঁ এই চারটা অভিমতের মধ্যে কোনটা শক্তিশালী মনে হয় হ্যাঁ আর কি বলতে পারবেন হ্যাঁ এখানে মূলত ওরামাই কেরামের দীর্ঘ আলোচনা রয়েছে দীর্ঘ আলোচনার পরে মানে শাখল ইসলাম তামিয়া আলহামদুল্লাহ রায় যে কথাটুকুকে প্রাধান্য দিয়েছে সেটা হচ্ছে তিনি বলেছেন যেফির আয়িকম সুনির্দিষ্ট ভাবে কোনো ব্যক্তিকে করার ব্যাপারে বক্তব্যের পরে যেটা মানে পছন্দ হয়েছে সেটা হচ্ছে এটা মাকরু এটা হচ্ছে মাকরু কেন মাকরু জন্য বলা হয়েছে যেহেতু সুনির্দিষ্ট ভাবে ব্যক্তিকে লাহারত দেওয়াটা এটা মূলত ভালো কাজ না এর মধ্যে অতিরিক্ত কোন ফায়দা নেই এই জন্য এটাকে মাকরুফ বলেছেন কিন্তু এটা তার জন্য এই জন্য যদি সে লালের উপযুক্ত হয় মূলত লালন করাটা তার জন্য যায়জ রয়েছে এই কারণেই এটাকে আহমদিন রহমতুল্লাহ এই অভিমত্যাটাই শেখুল ইসলাম রহমতুল্লাহ শক্তিশালী এবং মজবুত বলেছেন আর শহীদ বোখারি রে এসেছে তবে আসল উল্লাহ সরকার উৎসাহিত করুন উৎসাহিত করেনিটা বুঝতে পারবো এক লোক আর মদ বান করতো ওখানে নবী সাল ইসলাম কাছে কদিন পরপর নিয়ে আসা হতো মদ খেয়েছে মর্মে নিয়ে আসা কিছু তারপর কিছু দিতে করতেন কিছু মারতেন একবার তার কাছে কতবার আসবে এ লোকটা মনি কি হয়ে গেলেন প্রতিষ্ঠা হয়ে গেলেন তাকে লক্ষ্য করে বলেন এ লোকের অভিশাপ দিও নাহ্লাহ এত কঠিন সাক্ষাৎ দিয়েছে যে এই লোক আল্লাহ তার রাসুল কে ভালোবাসে মন খাই দেখলেই যা আপনারা লালো দিয়ে দিবেন এই জন্য দেখলে ব্যাপারটা এমন নয় যেহেতু আল্লাহ এবং এই সাক্ষ্য যিনি দিয়েছেন তিনি সাক্ষ্য দেওয়া সেই খবর আছে বলেই সাক্ষী দিতে যে জেরেই সাক্ষ্য দিয়েছে কিন্তু আহ্বাদের উপর ধারণা করে এই কথা বলার সুযোগ নেই যে আল্লাহ এবং ভালোবাসতে পারে যেগুলো কুফুরী সে আল্লাহ এবং তারা ভালোবাসতে পারে না এই অন্য কোনো অপরাধ থাকত তাহলে অবশ্যই কি হতো এটা আলোচনা হতো আর জাহেরি সমাজের লোকেরা মদের উপর আগে বড় হয়েছে ইসলাম গ্রহণ করার পর কিছু লোকের এই সমস্যা থেকে যেতে পারে কিন্তু যেহেতু আল্লাহ রাসুল সাল তার আল্লাহ এবং তারা শুধু ভালোবাসায় সাক্ষ্য দিয়েছেন সুতরাং এখানে আর করতেন না এটা হলো মূল কথা এই জন্যই মানে সুনির্দিষ্ট ব্যক্তিকে লহানত করাটা এটা হচ্ছে মাত্র এটা সঠিক নয় আহ যারা আছে তাদেরকে আমরা সুনির্দিষ্ট ভাবে মূলত বো না এটাই হচ্ছে মূলত আমাদের মূল কথা আমরা আলোচনা করব সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আর এটা আমাদের মধ্যে আসলে ব্যাপক মাসালা হিসেবে এখন কাজ করতেছে কারণ হল আমরা দেখতে পাচ্ছি যে মানে প্রায় মসজিদেই যারা আজকে ইমামতি করতেছে কম বেশি কাউকে রক্ষা করেন তবে যে কঠিন হয়ে গেছে কিভাবে মানে বেদাহাত থেকে নিজেদেরকে রক্ষা করবে এবং বেদাহাতির পিছনে নামাজ পড়বে কি পড়বে না এ নিয়ে ওরা মাইকেরামের দীর্ঘ কথা রয়েছে প্রথম কথা হচ্ছে যদি বিদআত ব্যক্তি মুক্তজ যে বিদাতের উরুষে আছে সে যদি মানে মিমমান ইয়ুহকামু বিকুফফিহি আমন বিদাতিল তাওয়াজ্জুবি বিদাতাতুল কুফর অটোবাশি শিরক বন কুফর একি মা একি মাফeyse একি পছছে শিরক বন কুফর এদাও যদি করো শিরক বন কুফর এদাও যদি কোনো মানে হয় তাহলে ফারাকাতাস হুসরাতু কালফাউ বি আহরু সুন জামাতের সমস্ত গুলামে তার পিছনে নামাজ জায়েজ হবে তার পিছনে কি হবে নামাজ তার পিছনে নামাজ জায়েজ নেই সে এমন ব্যক্তি হয়ে থাকে যে বেদাত করেছে বেদাতটা কুফুরি বেদাত হয়ে থাকে দ্বিতীয় নম্বর হচ্ছে এমন বেদাতি বা এমন বেদাতের অনুসারী যে বেদাতের কারণে তাকে কাফি সাব্যস্ত করা যায় না অথবা তার কাজটা কুফুরি হয় না তার পিছনে নামাজ হওয়ার ব্যাপারে ওরা আমার কেন কয়েকটা অবস্থার উল্লেখ করেছে প্রথম অবস্থা হচ্ছে বেদাতো কয়েক প্রকার আছে একটা হচ্ছে যে বেদাত নিজে করলে এই ব্যক্তি শুধু বেদাত নিজে করে তা নয় ওরা বেদায়ের দিকে আসেন মিলাদ আছে বেদাতের দিকে শুধু বেদান্তি যে করে ইরা যদি চুপ করে গিয়ে বসে মানে মিলাদ শুরু করে দিল তাহলে একটা বিন্দুবাস বেদাতের দিকে নিজে আহ্বান করে তাই বেদাতিহী যদি বেদাতের দিকে আহ্বান করি হয় আর মানে জুমা এবং জামাত তার পিছনে পড়াশোনার কোনো উপায়ও নেই সে হচ্ছে এই কি সে মনে করেন এই মসজিদের এখানে মসজিদ আছে নাকি মসজিদ আলামিন মসজিদ না এই মসজিদের মনে করেন ইমাম এখন আর কোনো উপায় নেই আপনি হবে মানে জামায়াতের নামাজ সালাত করতে চান তাহলে এখানে আদায় করতে হবে এই অবস্থায় তার পিছনে মূলত নামাজ পড়বে কি পড়বে না এ নিয়ে ওরামাই কালামের দুটি মত রয়েছে ও যেটা বলছেন তার পিছনে সালাত করবে না তার পিছনে সারাত আদায় করবে না বরং অন্য কোথাও চেষ্টা করবে সারাদা দাঁতের দিকে আহ্বান জামাতে আব্দায় কেন বলেছেন তার পিছনে সারাদ আদায় করবে কারণ যেহেতু জামায়তে অংশগ্রহণ করা এবং জুমা আদায় করা এই সাহস যদি সম্ভব না হয় তাহলে তার পিছনেই সারাদ আদায় করবে ابن قدامه مرتقصی رحمۃ اللہ علیہ مغنیته উল্লেখ করেন তিনি বলেন فأن الجمعة والأعياد فإنها تسلق خلف كل بد وفجر الجمعہ এবং যে নামাজগুলো যেগুলো পড়ে আদায় করার আর কোনো সুযোগ নাই এই মানে এই মুবতাদি বিদাতের পিছনে সারা দহوله তার পিছনেই সারা رحمه الله تعالی يشهدها محل متزلا একেবারে শেষের দিকে আমরা একটি গুরুত্বপূর্ণ কথা বলবো জামাত এবং একদার প্রসঙ্গে যদি আমার খেয়াল থাকে এরপর দ্বিতীয় নম্বর হচ্ছে দ্বিতীয় অবস্থা হচ্ছে যদি সম্ভব হয় যে এই বেদাতিকে সরিয়ে দিয়ে এখানে একজন পৃথিবী সবচেয়ে বড় বেদাতি যারা এরাই হলে সুর্দি একজন মসজিদের মধ্যে গিয়েছে তো নামাজ পড়তে আসে প্রতিদিন তো আসে যে বলতেছে যে সুন্নি কি বেদাতি মানে চিনতে তো না আর এই লোকটা পিছিয়ে পিছিয়ে যাই দেখি যে মানে আসলে কোন পন্থী কর্তুক নামাজ থেকে বের ব্যাপারে করট্টুক গিয়ে যখন স্বীকার তখন বলছে না এবার নিশ্চিত যে সূন্যী আর এই জন্য সুন্দর নির্ধারণ করতে হয় এইভাবে এই জন্য খেয়াল রাখবো আমরা সেই সূর্য বুঝাচ্ছি না বুঝে আসছে এখানে যে সূর্যির কথা আমরা বলতেছি সেই সূর্য হচ্ছে যে সূন্যাত অনুসরণ করে সেই সূর্য আহ বলেন যে যদি সম্ভব হয় কোন সুন্নাপন্থী ইথি ইভাবে পিছনে নামাজ আদায় করা তাহলে কোনো অবস্থাতেই মুফতাদে দাঁতির পিছনের নামাজ পড়া যায় নেই বরং এটা বাকরু সমর্থন করেছেন এবং হারাফি মজাবের একদুল কালাম ও সমর্থন করেছেন রহমতুল্লাহ এ থেকেও এ ধরনের বর্ণনা পাওয়া যায় যে বেদাতে নিশ্চিত বেদাৎ জানার পরে তার পিছনে নামাজ যদি কেউ পড়ে নামাজ হবে না বলে शेखल इसल उदी केदात अनुसार ही ठीक मुक्त दे क्योंकि मध्य रही बेदायती वेदायत मैं प्रकाश प्रकाश करेना এখন মানে বেধাত গোপনে গোপনে করে আর কি না অথবা বেধা করে না মানুষ বেধাতে চিহ্নিত তার পিছনে এরকম লোকের পিছনে আপনি নামাজ পড়বেন কিনা এক্ষেত্রে আহ সুন্দর জামাতে বক্তব্য হচ্ছে হ্যাঁ তার পিছনে সলা তদায় করা যায় যদি এমন ব্যক্তি হয় তাকে যে তার অবস্থা সম্পর্কে জানা আসলে সে বেদাত করে না বেদাত করে না এবং বেদাত করলেও প্রকাশ্যে বেদাত করে না এমন ব্যক্তির পিছনে করা রয়েছে। মানে কোনো ব্যক্তিকে মানে অনুসন্ধান করে এর পিছনে মানে গোয়েন্দাগিরি করে অথবা গোপনে মানে প্রচেষ্টা করে তার আকৃতাগত দিক জিজ্ঞেস করে নামাজ মানে আদায় করার বিষয়ে রাসুল্লাহ সাল্লা উল্লি ইসলাম আমাদেরকে এত বড় দায়িত্ব দেননি এবার আপনি মসজিদে গেলেন এখানে একটা বড় মসজিদ আছে না এখন ইমাম তাহলে চিনি এটা যদি আমার মানে ইমাম কি বেদায় বেদায় ইমামের অবস্থা কি তার আকৃত্রে জানতে হয় তাহলে প্রথমে তাকে নিয়ে ইন্টারভিউ নিতে হবে এবার রাসুল্লাহ সাল্লা ইসলাম এই ইন্টারভিউর দায়িত্ব আমাদেরকে যে মানে যেখানে যাবে মসজিদে গিয়ে প্রথমে ইমামের ইন্টারভিউ নিতে হবে ইন্টারভিউ নিয়ে তারপরে ইমাম প্রশ্ন করে তারপরে ইমামের নামাজ এ দায়িত্ব দিয়ে নাই সুতরাং এ ধরনের বেদাহাতি মানে তার সম্পর্কে আমরা কিছুই যাই না অথবা করে কিন্তু আলোচনা কর জামাতের আত্মীয়া হচ্ছে আলোচনা জামাতের মানে হচ্ছে মানে পদ্ধতি হচ্ছে সিস্টেম হচ্ছে যেটা সেটা হলো তারা আলোচনা জামাত তাদের পিছনে সবথ করার বিষয়ে জাহেজ বলেছেন তবে সেখানে ইসলাম তামি এই সমস্ত ক্ষেত্রে একটা মানহাজ একটা পদ্ধতি উল্লেখ করেছেন তার আল মাসাইল মারেজিমিয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন সেটা হলো তিনি বলেছেন যদি বিদ্যাতি আছে অথবা যার ব্যাপারে আপনার জানা নেই এ ধরনের আছে আবার যার ব্যাপারে আপনার জানা আছে সুন্নার অনুসারী শুনিনি সুন্নার অনুসারী এই ক্ষেত্রে আপনার জন্য উচিত হবে ইবামতের জন্য কাকে ব্যবনে দিবেন যে সুনার অনুসারী তাকে প্রাধান্য দিবেন তাহলে আপনি এই প্রশ্নটাকে মানে নিজেকে মুক্ত করে নিতে পারলেন এই যদি এটা সম্ভব হয় যে একজন সুন্নিপন্থী সুনার ইমামতির জন্য মানে সুযোগ আছে তাহলে সেক্ষেত্রে এই ধরনের কোন একজনকে ইমাম বানানো কোনো একজনের ইমামতিতে নামাজ আদায় করা অথবা কোন পিছনে নামাজ আদায় করা এটা জায়জ নেই যদিও সে বেদাতি করে না তিনি এই কথাটা বলেছেন যে এটা খুবই ইম্পর্টেন্ট এটা বলতে হবে কোন একজন ইমামকে বা কোন একজন কে মানে হুট করেই মানে একেবারে চিন্তা বিবেচনা না করে রাজেরে বাধা হাতি সাব্যস্ত করে দেওয়া তাকে বেদা বেদাহাতি বলে দেয়া এটা আসলে মূলত মানে উচিত নয় লেখা লাগত মানে এখন আপনি একজনে দেখলেন দেখে কোনো কারণে হয়তো আপনার পছন্দ হল না ওটা বেদাহাতি এটা উচিত নয় বরং এটা তা প্রয়োজন তা সাবুতের প্রয়োজন বিষয়টা আরও মানে যথাযথভাবে উপযুক্ত দলিল প্রমাণের প্রয়োজন মানে এটা যাতে সাব্যস্ত করা যায় যে সত্যিকার সে বেদাতি কিনা কারণ আমরা বর্তমানে দৃষ্টিভঙ্গিটা এমন পর্যায়ে চলে গেছে যে আমি যে বার যে পদ্ধতি অনুসরণ করতেছি এই বিবৃতি হলেই বেদাতি তাকে সাব্যস্ত ফেলবো মূলত মানে এই যুগে মানে আমার এই সময়ে যে সমস্ত উস্তাদের কাছে আমি পড়েছি তার মধ্যে মানে সালাফি আকিদার উপর সবচেয়ে কঠিন যে ব্যক্তির কাছে পড়েছি তিনি হচ্ছেনমান সলিমুল্লাহ রুহাইলি তার লেখা পড়িস এখন তার বক্তব্য থেকে কথাগুলো বলতেছি তিনি এ কথা বলতেছেন এত কঠিন মানুষ আমি আর দেখিনি এত শক্ত মানুষ আমি আর দেখিনি বুঝে আসছে তার বাসায় আমার মানে মানে চব্বিশ ঘন্টা আমার আসা দেওয়া হতো মানে প্রায় আসা দেওয়া হতো কিন্তু তারপরে আমাকে রাজকিয়া দেওয়ার জন্য তিনি এত শক্ত কঠিন মানুষ তিনি বলতেছেন যে কথা সেটা হল যে আসলেই মানে কোন না কোন কারণে তথাব্যত এবং তাকিক সারা কাউকে জাতি সাব্যস্ত করে দেওয়া এটা মূলত আলোচনা তো মান হাজির আহ সুন জামাতের যে মেথড আছে যে পদ্ধতি আছে যে কর্মনীতি কর্মপন্থা আছে এর পরিপন্থী কারণ কি কারণ হল আহ সুনোতল জামাত এটা স্বীকার করেন যে বেদাত লোকের মধ্যে থাকতে পারে কিন্তু বেদাত থাকলেই সে বেদাতই নয় বেদাত থাকলে সে বেদাতি নয় কারণ হতে পারে সে জাহের আসলে হতে পারে আসলে বেদাত সম্পর্কে তা জ্ঞান এমন লোকের মধ্যে থাকতে পারে যে লোকেরা আসলে বেদাত সম্পর্কে জ্ঞানে এবং সে এই কাজটা করতেছে কেন এখানে মনে করেন তারা মিরাদ করতেছে ইসলাম অনুমোদন দেয়নি এটা যে আসলে উল্লাসন করেনি এর মধ্যে মানে অনেক লোক আছে এটা জানে না এটাকে আপনার আমার সাথে একমত ভেঙি না অনেক লোক আছে জানে না মানে এই জ্ঞানই নেই যে আসলে এটা মূলত এই কাজটুকু করে। মানে ইসলামের কোন অনুমোদন নেই এটা জানে না যদি জানতো অনেক লোক আছে ফিরে যেত যদি জানতো অনেক লোক আছে ফিরে যেত আচ্ছা এই দ্বিতীয় জিনিসটি সেটা হলো তেসাবুত হচ্ছে দলিলের প্রয়োজন আছে মানে আপনি আমাকে বলেন আমি আপনাকে বলি দিন বেদা আতী এবং আমি ইহুদি যা খ্রিস্টানদেরকে বলতে আর খ্রিস্টানদের মধ্যে আলাশাই ইহুদি যা কোন তাদের আর খ্রিস্টানরাহুদিকে বলতেছে ইহুদিরা বৃত্তিহীন আর ইহুদিরা এই দড়ি হচ্ছে মূলত ওই ব্যক্তির উপর আপনার যাকে আপনি বেদাহাতি বলেছেন বা যে প্রমাণিত হয়েছে সেই ব্যক্তির উপর আপনার এটা প্রমাণ করতে হবে যে সে আসলে এই কাজটা করতেছে এবং জেনে বুঝে বেদাত মানে করতেছে জেনে বুঝে এটা বেদাহাত করতেছে যদি সত্যিকার এটা প্রমাণ হয় থাকে তাহলে শেখ মুহম্মদ আহ শেখ সালামান সলিমুল্লাহ রোহারি বলতেছেন যে যদি এমনটি হয়ে থাকে তাহলে কোন অবস্থাতেই তার পিছনে সালাদ জাহেদ নেই যতক্ষণ পর্যন্ত একজন সুন্নি এবং আহ এর পিছনে নামাজ পড়া জাহেজ মানে নামাজ পড়ার সুযোগ আছে তবে যদি নামাজ পড়ার কোন সুযোগ না থাকে আর সেখানে যদি আশঙ্কা থাকে এমন যেমাতি মানে আপনি নামাজে জামাতে যাওয়ার পরে সুযোগ নেই তখন আপনি কি করবেন বলেন আমি আর জামাতেই যাবনা এ কাকে নামাজ পড়ব না শেখুল ইসলাম রহমতুল্লাহ বলতেছেন বেদাত জামাত তরক করা এই নাম দিয়ে যে বেদাতের পিছনে নামাজ পড়বে না বেদাতের পিছনে নামাজ পড়বে না বরং এটা বেদাত খাবি জামাত তরক করা কোন সুযোগ নেই সে জামাতের সহা তাদের করবে যদি এই ব্যক্তির বেদাত প্রকাশ্য এবং দায়ী দাল বেদা হয় একদম রয়েছেন তার জন্য জায়েজ রয়েছে তিনি নামাজের সরাব কে হতে হবে ইমামের সাহাফটা হুবহু মানে ওই মানে গ্রহণযোগ্য হতে হবে ইমামের সাহাফ বাতিল হলেও মামুমের সাহা কেউ হয়ে যেতে পারে হয়ে যেতে পারে এই একতে দায় এজন্য সত্য নয় যে মানে বাধ্যতামূলক ভাবে ইমাম সালাব তা আল্লাহ নামাজের এই তেমাম করার জন্য তবে তেমাম নামাজের অনুশীলন করার জন্য এই তেমাম বা অনুশীলনের ক্ষেত্রে যদি এমন হয় যায় যে বেদাহাতি পরিচিত বেদাহাতি এবং তার পিছনে যদি এমন ব্যক্তি সারা হাতে দায় করে থাকে এমন ব্যক্তি সারা হাতে যেমন আব্বা যে থেকে পড়েছি বুঝলেন না তো মাদ্রেশার উস্তাদ একজন একটু দুর্বল ছিল পড়ালেখা আসলে তেমন করো নাই তা আমরা উস্তাদ তেমন কোনো মানে আহ করি না যার পড়াই যার একটু পড়াইছে ভুল পড়াইছে যা পড়াইছে আর এই আমরা কখনো পাশ করে বলে ছাত্রা আমি একদিন যাওয়ার পর বললো যে মানে সেই আপনারা তো মানে পরে গেছেন এখন ওস্তাহ তো বলতেছে যে তোমরা কারা সাইফুল্লাহকে আমি পড়াইছি তোমরা আবার কারা তোমরা তো কিচ্ছু দাঁড়া দাবি সাইফুল্লাতে পড়াইছি এখন এগুলো তো পড়াইতে পারা ভালো এখন আপনার দলিল হিসেবে দলিল গেছে এখন আমাদের উপর হাতিয়ার হচ্ছে একটাই সেটা হলো সাইফুল্লাকে পড়াইছি আমার তোমরা ছাত্র তোমরা তো ছাত্রই না তোমার ছাত্র যেখানে সাইফুল্লাহ মানে তার মানে নিজের সুনামের জন্য নিজের তার স্কিয়ার জন্য নিজের প্রশংসার জন্য এটাই যদি যথেষ্ট হয়ে যায় তাহলে এ ধরনের আলেম সেখানে একত্রেতা করবে না এ ধরনের আলেম শুধু সেখানে করবে না এটা হলো আমরা নামাজের ব্যাপারে বেদাতির পিছনে নামাজের ব্যাপারে আমরা আলোচনা করলাম এরপরে আরেকটা মাসালা আলোচনা করবো সেটা হলো বেদাতির ব্যাপারে এটা খুবই ইম্পর্টেন্ট মাসালা বেদাতির এখন তো বেদাতি না এখন তো মানে প্রকাশ্যে যে আল্লাহকে স্বীকার করে তারও জানাজার নামাজে আমরা অংশগ্রহণ করতে আমাদের কোনো কারণ এমন মুসলমান আমরা হয়ে গেছি যে সব কিছু আমাদের জন্য জাহেজ করে নিয়েছে সব জাহেজ মানে এমন অবস্থা হয়ে গেছে মূলত আহ মৃত্যুর পরে বেদাতির যে বেদাতি মানে এমন বেদাতি লিপ্ত ছিল যে এটা কুফুরী যে বেদাতের কারণে সে কুফুরিতে লিপ্ত হতে পারে এমন বেদাতির পিছনে তার নামাজ পড়ায় জাহাজ হবে কিনা এ বিষয়ে সমস্ত আলমের ঐক্যমতে তার সরাত আদায় করা যায় তার সরাত মানে কিছু সংখ্যক লোক আদায় করবে তবে মানে যারা পরিচিত পরিচিতি আছে যারা শূন্যের অনুসারী আছে তারা আদায় করবে না তারা আদায় করবে না কারণে কুফুলি পর্যায় পর্যন্ত পৌঁছায়নি মানে কাছল হয়ে যায় না তার বেদাত কর্মটা কুফুলি নয় যদি এমন হয় যদি বেদাতের দিকে সে প্রকাশ্য আহ্বানকারী হয় তাহলে एक जो सुन्दर पंथी अनुसार सुन्दर अनुसारेदारेदारत अंश ग्रहण ना कर नाम त्याग तरह जायेज रही बेदाते जो है क्या यहाँ अस्पष्ट है बेदात विषय मानसा ना था তখন তার জন্য জায়জ রয়েছে তিনি তার আদায় করতে পারবে কোন সুবিধা নেই উল্লেখ করেন তিনি যদি কোন মুসলমান ব্যক্তি মারা যায় তার জানাজার নামাজ আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ বেদাত থেকে এক ডিগ্রি উপরে বেদাতি এবং কুফুর মানে এর মধ্যে কুফুর রয়েছে কিন্তু আল্লাহ আবুল আলম পরবর্তী সময়ে সেটা নিষেধ করে দিয়েছে। আল্লাহ তারা পরবর্তী সময়ে সেটা নিষেধ করে দিয়েছেন جودي إذا كان في تركي الصلاة والدعي للبدعات والمطر الفجور مصلحة من ديات انجزال الناس فالكف واري الصلاة كار مشروعا قالوا جودي نماز تيقرد بدعاتي وطبا بدعاتي رنوشاري وطبا كونو خراب قذر معنى پربطتوك معنى ارمد دي كنتو جودي كونو خراب قذر پربطتوك حرام قذر پربطتوك حرام قذر پربطتوك حرام اتا ارمد دو اشيرو যদি তার নামাজে অংশগ্রহণ করা না করাটা যদি মানুষদেরকে তার এই অপকর্ম থেকে শতক করার একটা হয় এই সুযোগ থাকে তাহলে ইসলাম বলেন তাহলে যাই জয় তার নামাজে জানা যায় অংশগ্রহণ করবে না সুন্দরপতি তার নামাজে জানা যায় অংশগ্রহণ করবে না যেহেতু সুল্লাহ সাল্লা উল্লি সাল্লাম এক ব্যক্তি নিজে আত্মহত্যা করেছে তার সম্পর্কে সুল্লাহ সাল্লাহ উল্লস্লাম বলেছেন तो तो करें आरे माल खेम कर नाम पढ़ो व्यक्ति के ঋণ রয়ে গিয়েছে দুইদির দিন রয়ে গেছে তখন সল্লু আলাহ সাহেবিক তাহলে বুঝা গিয়েছে কখনো কখনো মানে সাল্লাহ্লাম এখান থেকে আমাদেরকে মাধ্যমে এটি কখনো কখনো সালাত মানে জানাজার নামাজ ত্যাগ করা যাই রয়েছে যদি এর মাধ্যমে কোনো মাস থাকে কোন সুবিধা থাকে যে সুবিধা মানুষ যদি বুঝা উঠে যেমন যা দুই দেরহাম ঋণ রয়ে গেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তারা জানাজার নামাজ কেন আদায় করেন নাই যাতে করে এই বিষয়টা স্পষ্ট করতে পারেন যে ঋণের গুরুত্বটা এত বেশি যাতে উম্মলব্ধি করতে পারে আমরা জানাজা নামাজের ব্যাপারে যেটা সেটা হচ্ছে জানাজা নামাজ যদি এমন হয় থাকে যে যার নামাজ যদি আদায় না করা হয় অথবা জানাজার নামাজ ত্যাগ করা হয় অংশগ্রহণ না করা হয় তাহলে এর মধ্যে মুসলমানদের জন্য কিছু মাস্লাহার থাকতে পারে দিনে জন্য কিছু মাস সুবিধা থাকতে পারে সেই সুবিধা হচ্ছে হয়তো তাদেরকে দাঁত থেকে দূরে সরানো দাঁতের ওপারে সতর্ক করা ইত্যাদি এই ধরনের কোনো সুযোগ সুবিধা যদি থাকে তাহলে জায়জ রয়েছে সেখানে জানাজার নামাজ পড়বে না তবে শেখুল ইসলাম তাজি রহমতুল্লাহ থেকে আহ মজবু মধ্যে একটা কথা এসেছে সেটা হলো তাকে বিভিন্ন সময় জানাজার নামাজের জন্য বাধ্য করা হতো এবং বিভিন্ন জানাজার নামাজে তাকে ডাকা হতো তো তখন তিনি একটা বিপাকে পড়ে যেতেন জানাজার জানাজার নামাজ পড়া হচ্ছে মানে যার নামাজ আদা করা হচ্ছে সে কি মুক্তারি বেদাতি কাসু যায় না যেমন আপনি এখানে গেলেন মানে যাওয়ার সময় পথে দেখলেন যে জানাজা নামাজার নামাজ আপনি জানেন না যে এই আসলে কি কিন্তু জানাজার নামাজে অংশগ্রহণ করলে জানাজা নামাজে যে ফজিরত আছে এই ফুজিরত আপনি হতে চাচ্ছেন না তখন শেখুল ইসলাম জানাজার নামাজ এটা করতেন দাল কেন তিনি ইস্তিরাত করতেন ইশ্তেরাত উমিন হয় তাহলে কি তার জন্য এই দোয়া এই দোয়া মানে ইমান এই শর্ত করে দিতেন ইমান জন্য দোয়া মানে শর্ত করে দিতেন সেখানে সুতরাং কোনো ব্যক্তি যদি মানে এমন হয় থাকে যে ইসলামের অনুসারী সুন্লা অনুসারী তিনি যদি এমন একটা প্রেক্ষাপটে চলে যান যেখানে গিয়ে দেখেন যে মানে এই জানাজার তার করতে হবে একটা মুসিবত হয়ে যেতে পারে জায়জ রয়েছে তিনি এই শর্ত করতে পারেন যে জানাজার নামাজের মধ্যে যে যদি এ ব্যক্তি ইমানদার হয় তাহলে তার ইমান অনুযায়ী আল্লাহ রাবুল্লাহ তাকে ক্ষমা করুন মাফ করে দিন এবং তার জন্য এভাবে শর্ত করে দোয়া করা জায়জ রয়েছে बेदातीदात अनुसार हजर कर विषय हजर शब्द शब्द बर्जन करा पयट करा परिहार करा तर মানে নিয়মিত বন্ধুত্ব বজায় রাখবেন মানে আপনার বন্ধুত্ব থাকবে সক্ষতা থাকবে নাকি তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে এখন এটি এই জন্য আলোচনার মধ্যে আসবে যেহেতু বেদাহের কারণে মূলত তার সাথে আমাদের যে বন্ধুত্বের অবস্থান আছে এই অবস্থান কখনো থাকবে না কারণ বেদাতের কারণে যদি তাকে পছন্দ করেন তার বেদাতে কি করতে হবে পছন্দ করতে হবে তার বেদাতে সাথে আপনার একটা বন্ধুত্ব তৈরি হবে আর এই কারণে মূলত আলোচনী করতে বা কখনো बंधुत्व जाए नहीं कि भावे कीर्जन करब सम्पर्क नष्ट करा तरह से चलते ही क्षेत्र मूलत परिहार कर विषय तीन भागे विभक्त तीन भागे विभक्त तीन टागी जर साधामी मानुष देखे वेदात के आहवान कर बर्जन करना वर्जन करते मान मान बन करा वाजीब बोले पूरा अवस्था मान बंधु हिसाब ग्रहण करा जाए एक ख्याल रखते हम जो हल्जन মানে যদি এমন হয়ে যায় যে বেদাতি পরিচিত বেদাতি বেদাতি থেকে যদি আহ্বান করে এই বর্জনের কারণে কি ফায়দা হবে কি হবে না এটা আর বিবেচন নয়। মানে সুবিধা আছে কি নাই এটা আর বিবেচনায় কারণ হলো এই বর্জনটা হয়তো হয়তো এর মাধ্যমে সে মানে তার কোনো সুবিধা হইতে পারে না হইতে পারে কারণ আমি একজন লোকের সাথে আবার সম্পর্ক নষ্ট করবো ইসলাম এটা আমরা যদি নষ্ট করে তাহলে সেখানে মানে তার কি মাস্লাহ সুবিধা আছে সেটা দেখতে হবে আমার কি সুবিধা আছে সেটা দেখতে হবে যদি আমি মনে করি যে তাকে বর্জন করলে মানে সে বুঝতে পারবে যে তার এটা ভুল বেদারাত এবং বেদাত থেকে সে প্রত্যাবর্তিত হয়ে ফিরে আসবে তাহলে একটা সুবিধা হলো তার এটা হলো তার মাসলাহাত তার সুবিধা আর আমার মাসলাহাত হলো তাকে বর্জন করলে আমি বেদাত থেকে নিজেকে নিজেকে রক্ষা করতে পারলাম এটা হলো আমার মাসলাহাত তো তখন আমরা সেখানে কি করবো বর্জনের মাছ লাগবে কিন্তু এখানে বর্জনের মশলা একেবারে বাধ্যতামূলক উচিত কেন এই জন্য যে যেহেতু মানে এই বেদাটি মানে বর্জনে যথেষ্ট নয় এটি বেদাতের দিকে মানে দিকে আহ্বান করে বেদাতে একমাত্র দায়ী ইড়াল বেদাহ বেদাতের দিকে আহ্বানকারী সুতরাং তাকে বর্জন করাটা ওয়াজীব তাকে বর্জন করাটা ওয়াজিব এক্ষেত্রে দেখা গিয়েছে যে যারা ইমাম মাহমুদুল রহমতুল্লাহ সময় যারা কোরআন খালকুল কোরআন নিয়ে কথা বলেছে কোরআন সৃষ্টি নিয়ে কথা বলেছে তাদের ইমা মাহমুদুল্লাহ রহমতুল্লাই সহ অধিকাংশ আলোচনা তুলকে বর্জন করেছে এবং দেখা গিয়েছে যে যারা সুন্দর পরিপক্ষী অবস্থা নিয়েছে তাদের অনেকেই বর্জন করেছেন এবং এই বর্জনের বিষয়গুলো আদিস দেয়া সাব্যস্ত হয়েছে বরং রসুল্লাহ সাল্লাহ উলিউসাল্লাম থেকে সেই আদিষের মাধ্যমে সাব্যস্ত হয়েছে রসুল্লাহ সাল্লাহ উলিউসাল্লাম যারা হারাম কাজ করেছে অথবা আল্লাহ এবং তারা সুরের বিপক্ষ অবস্থা নিয়েছে যুদ্ধ অংশগ্রহণ থেকে পিছিয়েছিল জানেন এদের ইতিহাস এদেরকে রাসুল্লাহম বর্জন করেছেন রাসুল কি করেছেন বর্জন করেছেন এবং বর্জন করতে নিজে দিয়েছেন এখান থেকে বুঝা যায় যে মূলত যদি বর্জনটা এমন হয় থাকে যে বর্জনের মাধ্যমে মানে কোন ফায়দা আছে সে ধরনের বর্জন অথবা এমন বর্জন যে বর্জন মূলত তার বেদাতের কারণে হয় থাকে তাহলে সেটা বাধ্যতামূলক দ্বিতীয় নম্বর হচ্ছে যে বর্জনটা মূলত বেদাত এটা বাধ্যতামূলক নয় সেটা হল ফায় সিয়া বেদাত করে না তবে অপরাধ গুণার কাজ করে অবাধ্যতার কাজ করে এমন ব্যক্তিকে বর্জন করা এটাও মূলত সূন্যাত সুরাহ সাল্লাহাম সাহাবিদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে যেমন আপনি উদাহরণ আপনাদের আর কি আপনাদের মানে এখন আপনি মনে করেন যে সিগারেট পান করতেছে তাকে মানে আপনি মনে করলেন যে যদি এই লোক সিগারেট পান করে তাকে যদি বর্জন করি তাহলে তার মধ্যে হয়তো একটা টনক করতে পারে একটা পরিবর্তন আসতে পারে এই আপনি কি করলেন बर्जन कर लें मूल सुनना जेहतुरा लिप्त करना जो शर्म एक नम्बर सर हलोलह मसलाह देखते अथवा सुविधा निश्चित थकते मैंने वर्जन कर लें लाभ नहीं বরং আরো ক্ষতি হয়ে গেলো সে যে ক্ষতি হচ্ছে মানে দুজনের সাথে একটা সম্পর্ক বড় ধরনের তৈরি হলো আগে তো মানে মোটামুটি সম্পর্কের মধ্যে কোনোরকম চলতো তো তার কোনো এখন শত্রুতা তৈরি হয়েছে যদি এমনটি হয় এটা যায় খেয়াল রাখতে হবে যে হাজারটা যদি না থাকে তাহলে হাজারটা যায়জই নেই এটা যাইজই নেই অনেকে আছেন যে মনে করেন যে আমি তাদের সাথে সম্পর্ক নষ্ট করব আমি তাদের সাথে সম্পর্ক মানে বজায় রাখবো না তাদের সাথে আমার সম্পর্ক তাদেরকে বর্জন করব কিন্তু এই বর্জন করব তেরো করব যদি কোনো মাস্লাহাত না থাকে তাহলে এই বর্জন করা নেই যায় এটা ক্ষতি ক্ষতি এবং এটা হারাম হবে যদি সেটা মানে হিতে বিপরীত হয় মাস্লাহাতের পরিপন্থী হয়ে থাকে দ্বিতীয় নম্বর সত্য হচ্ছে প্রথম সত্য এটা বললাম দ্বিতীয় নম্বর সত্য হচ্ছে সুন্না যতটুকু অনুমোদন দিয়েছে ততটুকু অনলাইন হতে হবে তিন দিনের বেশি তাকে অর্জন করতে পারবেন না সুতরাং যদি গুনায়ের কারণে তাকে বর্জন করেন তাহলে খেয়াল রাখতে হবে তার এই বর্জনটা আপনি তিন দিন পর্যন্ত করতে পারেন তবে এই ক্ষেত্রে ওরা মাইকার বিভিন্ন অনেক দীর্ঘ আলোচনা রয়েছে बर्जन करा जा तब से जायेजा मानी हादिस अनुजा सीम तीन दिन मध्य তিন দিন অথবা তিন দিনের কম সময়ের মধ্যে আর এই জায়গ কখন সেটা হচ্ছে কারোর সাথে আপনার দিনের বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি অথবা কোন মানে কোন একটা মৌলিক বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে যেমন আপনার সাথে একটা কথা নিয়ে ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে এবার আপনি মনে করছেন যে তাকে যদি আপনি হাজির করেন বর্জন করেন তাহলে হয়তো তার মধ্যে বিষয়টা নিয়ে একটু চিন্তা হতে পারে তাহলে আপনি মনে করতেছেন যে আপনি হকের উপর আছেন যদি এমনটি হয়ে থাকে তাহলে আপনি তাকে হাজির করতে পারেন এবং সেটা ক্ষেত্রে বেদাহীদেরকে হাজির করার ব্যাপারে মানে বর্জন করার ব্যাপারে ওলামাই মূল কথা হচ্ছে যদি বেদাহী এমন হয়ে থাকে যে বেদাহাতের দিকে মানুষদেরকে আহ্বানকারী হয়ে থাকে তাহলে তাকে বেদাতি বেদাতের কারণে বর্জন করা উাজিব আর যদি এমন না হয় তাহলে তাকে আপনি বর্জন করবেন না বরং সেক্ষেত্রে আপনি বা দেখবেন সুবিধা দেখবেন বা শ্লাহাদ যদি হয় তাকে বর্জন করাটা তাহলে বর্জন করবেন আর যদি বা শ্লাহাদ যদি হয় বর্জন না করা তাহলে বর্জন করবেন না তবে এক্ষেত্রে আমি যেটাকে প্রাধান্য দিয়ে থাকি সেটা হচ্ছে আত্মীয় স্বজনদের সাথে আহ নিজেদের সম্পর্ককে নিবিড় করা এবং শুধুমাত্র নিচক দিনের কারণে তাদের সাথে সম্পর্ক নষ্ট করা বা বর্জন করাকে আমি প্রাধান্য দিই না এজন্য জন্য প্রাধান্য দেই না সেটা হল মূলত অনেক সংকীর্ণতা রয়েছে এখন আপনি বর্জন করার কারণে সে হয়তো মনে করবে যে এই লোকটা আমার সাথে মানে অন্যরকম করতেছে তার আচরণ ভিন্ন করতেছে ফলে আপনাকে আরো ভুল বুঝে আপনার সাথে সে হতে পারে যে চলে যেতে পারে ফলে আপনি অন্তত তার কাছে পৌঁছে আপনার যে বক্তব্য আছে এই বক্তব্যগুলো পৌঁছানোর যে সুযোগ ছিল এতটুকু আপনি শুধু হারিয়ে ফেলবেন এই জন্য আত্মীয় ক্ষেত্রে মূলত মানে বর্জনের দিকে নাগিয়ে কারণ বর্জনের মধ্যে আপনার অতিরিক্ত কোনো মাস্লাহাত নেই বর্জনের মধ্যে অতিরিক্ত কোনো মাসলার নেই যেহেতু আপনি দিনের কথাগুলো তাকে তো বুঝাতে পারতেছেন না সুতরাং এই বর্জনের দিকে না গিয়ে যদি আপনি দিনের কথাগুলো তাকে নিয়মিত চেষ্টা করেন বুঝাতে চেষ্টা করেন হতে পারে যে একদিন হতে তার কি হতে পারে অবস্থা পরিবর্তন হয়ে যেতে পারে তার অবস্থা পরিবর্তন হতে পারে এবং সে বুঝের কারণে কি হতে পারে প্রত্যাবর্তিত হতে পারে এজন্য আমি বর্জনকে এই ক্ষেত্রে দেই না আত্মীয় স্বজনদের ক্ষেত্রে কারণ আত্মীয় স্বজনদের ক্ষেত্রে তাদের মৌলিক এই সম্পর্ক রক্ষা করলে আপনি তাদের কাছে আপনার বক্তব্য পৌঁছাতে পারবেন অনেকে আমার কাছে আসেন বলেন যে এদের সাথে আমার সম্পর্ক মানে দিয়ে যদি করে দিতে চাই তা আমি তাদেরকে এই পরামর্শ না এই পরামর্শ না যে আসলে এটা বল বা যে চিকিৎসা ইসলাম দিয়েছে এটা স্ত্রীর ক্ষেত্রে এসে কিছু দিয়েছে কিনা কোরআনের মধ্যে দিয়েছে হ্যাঁ আছে কোরআনের মধ্যে যে তাদেরকে তুমি বর্জন করো মানে বিষ্ণা থেকে মানে তাদেরকে বর্জন করো এটা হলো লাস্ট চিকিৎসা আর কোন চিকিৎসা চলতেছে না এখানে গিয়ে স্ত্রীর সাথে মানে মনোমালিনের পর্যায়ে এমন পর্যায়ে চলে গেছে যে আর সমঝে তার কোনো সম্ভাবনা নেই তখন ইসলামে চিকিৎসা দিয়েছে বুঝে আসছে এই চিকিৎসা তখন লাস্ট চিকিৎসা কারণ এর মধ্যে মানে এটা তো আপনি আর এটাকে কি করতে পারবেন না মিলাতে পারবেন না সুতরাং এই চিকিৎসা নেওয়ার আগে খেয়াল রাখতে হবে যে মাস প্লাহাদের বিষয়টি এই জন্য শাখল ইসলাম তাই অনেক জায়গার মধ্যে আমরা দেখেছি বারবার এটা আলোচনা করেছেন যে এখানে মাস প্লাহাতের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সুবিধার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যাকে আমি বর্জন করতেছি কিভাবে বর্জন করতেছি তার কোনো সুবিধা আছে কিনা এর মধ্যে যদি তার ক্ষতি হয়ে যায় তাহলে তো বর্জনের মধ্যে কোনো লাভ নেই সেই যদি আমার বর্জনের কারণ বলে ঠিক আছে আর নামাজই পূর্ণ আগে তো মাঝে মধ্যে নামাজ পড়তো আপনি মানে তাকে ওষিদ করতে করতে উপদেশ দিতে অবস্থানে গেলেন যে আমি তোমার সাথে কথা নাই তুমি নামাজ না পড়লে তো সে বলছে আর নামাজে পড়বে আগে তো দুই একটা কি করতো অনুসরণে করতো কিন্তু এখানে আর নামাজে পড়বো তুমি ঠিক আছে তুমি যাও তুমি তোমার পথে যাও আমি আমার পথে কি লাভ ঠিক না তার তো কোনো আর আপনার তো মানে অকল্যাণের কিছুই নেই যেহেতু আপনি দাওয়া কাজ করতেছেন যেহেতু আপনি বর্জন করছি তার জন্য কতটুকু রয়েছে হাইজরটা কিভাবে হবে কিভাবে হাইজর হয়ে থাকে কতগুলো পয়েন্ট আলোচনা করবো এক নম্বর হচ্ছে তার কু সালাম কি করা তাকে সালাম না দেওয়া সালাম না দেওয়ার বিষয়টি ওরামের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে তাকে না দেবে না তবে আলোচনা করবে আমার তো লকিফ হচ্ছে বেদার্থীকে প্রথমে সালাম দেবে না প্রথমে কে দেবে না সালাম দিবে না যদি সে মানে প্রকাশ্য বেধাতি হয়ে থাকে এবং মেধাতি হিসেবে মানে পরিচিতি লাভ করে থাকে তাহলে তাকে প্রকাশ্য সালাম দেবে না কিন্তু যদি মানে বেদাতি এমন পর্যায়ে যে বেদাতের মানে পরিচিতি নেই মানে বেদাত প্রকাশ্যে বেদাত করে না তাকে সালাম দেওয়া জায়েজ রয়েছে আর বেদাতি ব্যক্তি যদি সালাম আপনি সালামের উত্তর দিবেন আর বেদাতিকে বর্জন করার ক্ষেত্রে প্রথম পয়েন্ট হচ্ছে তারকে সালাম তাদেরকে সালাম পরিহার করতে হবে খাল্লাল আবুকে খাল্লাল বর্ণনা করেন আর নার সৈল আলি যে ইমাম রহমতুল্লাকে এক রাফিদি ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করলো এক ব্যক্তি এসে যে রাফিদিকে কি সালাম দিব রাফিদি বলেন শিয়াকে কি সালাম দিব তখন ইমাম মাহমুদ আহমদ রহমতুল্লাহ বললেন কারালা সালাম দিবে না ইজা সাল্লাহ আল্হী রাইহি বরং সালাম দিলে সালামের উত্তরও দিবে না সেগুলো কিসের মধ্যে আছে কুফুরীর মধ্যে সুতরাং এই জন্যই এই কঠিন অবস্থানটা বলেছেন এটা সকল বেড়া আতিথির ব্যাপারে যেহেতু শুনির্দিষ্ট একটা ব্যক্তি সম্পর্কে হালদাহ তার সুনায়ের মধ্যে উল্লেখ করেছেন সময় শেষ আহ যে প্রসঙ্গ আলোচনা করব প্রসঙ্গ তো অনেক কিন্তু সময় যেভাবে শেষ সে আলোচনা করতে পারি দুই নম্বর হচ্ছে তাদের সাথে উঠা বসা চলাফেরা বন্ধন বন্ধ করা ছেড়ে দেয়া পরিহার করা তাদের সাথে চলাফেরা করার মধ্যে মানে উঠা বসা করার মধ্যে কোন ফাইদা নেই তিন নম্বর হচ্ছে যেটা সেটা হলো তাদের কোনো ধরনের দান কোন ধরনের অনুগ্রহ গ্রহণ না করা তাদের কোন ধরনের দান কোন ধরনের অনুগ্রহ গ্রহণ না করা বরং আল্লাহ রহমতুল্লাহ জামাহাতের মধ্যে উল্লেখ করেন তিনি বলেন শেখুল ইসলাম বর্ণনাছেন আল্লাহ কোনো অনুগ্রহ আপনি রাখবেন না কোনদিন আল্লাহ কাছে এই দোয়া করতেন যে কোনো বেদাহাতির কোন অনুগ্রহ আমার উপর কোনদিন রাখবেন না আল্লাহ তারা কাছে এই দোয়া করতেন এই জন্য বেদাহাতির কোন অনুগ্রহ গ্রহণ করা মূলত উচিত নয় কারণ বেদাতির অনুগ্রহ গ্রহণ করলে ওই বিদাতির জন্য নিজের অন্তরের মধ্যে একটা হবে কি তৈরি হবে অনুরাগ তৈরি হবে ব্যাপারে একটা অবস্থানের জন্য সাথে তার ধরনের অনুগ্রহ কোন ধরনের দান সব কিছুকে কি করেছেন সম্পূর্ণরূপে নিষেধ করেছেন আচ্ছা এখন বেদাতির সাথে সম্পর্ক নষ্ট করার বিষয়টি প্রকাশ্যে ঘোষণা দেয়া এটাও জায়েজ রয়েছে এটাও জায়েজ রয়েছে ওরা মাইকের শাইখ শরিয়ার মধ্যে আজিজুর রহমানাতুল্লাহি বনা করেন তিনি বলেন আতাসিহু লাহ বিলবুহদ ওয়া দাআ আজিজুর রহমানাতুল্লাহি বনা করেন তিনি বলেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে তাকে প্রশ্ন করা হয়েছে আন উকার عن المنكرین <سؤال> للقدر যারা তাকদীরকে অস্বীকার করেছে তাদের সম্পর্কে যখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হলো জিজ্ঞেস করা হলো যে এদের ব্যাপারে যদি তাদের কারো সাথে দেখা হয় তাদের সাথে দেখা হয় তা আখ বলুন তাদেরকে এই সংবাদ দিয়ে দিবে আর না এই মেমর আমিন হুম তোমাদের কাছ থেকে রূপে মুক্ত এবং তোমরা তার থেকে মুক্তি ঘোষণা দিয়ে দিবে অর্থাৎ বেদাতি ব্যক্তির যদি বেদাত প্রকাশ্য হয় যখন তখন ওই সময় কথা বলা হচ্ছে যখন তাকদিন এ বিষয় নিয়ে বিতর্ক এমন তুঙ্গে উঠে গিয়েছে যে একজন লোক তাক দিককে পুরো অস্বীকার করে উঠছে এবং বলছে তাকদের বলতে কিছুই নেই তখন এই ব্রহিল সম্পর্কে বলছেন বিচ্ছিন্ন আলোচনায় পৌঁছতে পারিনি আহ আরেকটা পয়েন্ট আর কতগুলো পয়েন্ট হয়ে গিয়েছে তার মধ্যে মানে যেগুলো মানে তাদেরকে দিশ করার জন্য তাদেরকে সম্মান করার জন্য বেদাতিকে যে সমস্ত কাজগুলো করা যাবে না এক নম্বর اطلاقو الالقاب اللي حسنت عليهم balo kono laqab taaderke deya jabe na balo kono ubari diye ar mane apne o kalnama bedas tar boro ilata ke bol dil Allah da beda eh hazrat mane kono boro boro dhoner kono laqab uttom kono laqab তাদেরকে দেখলে আলহামদুলিল্লাহ স্বাগত মানে অভিনন্দন ওয়েলখাম ইত্যাদি করা যাবে না এটা যাই কারণ তাহলে তাকে এভাবে তাঁক দিশ করলে তো আপনি বেদাতকেই তাকদিস করলেন তাকে তাঁক দিশ করে তাদের সম্মান করার অর্থই হচ্ছে মূলত বেদাতকে তাকদিস করলেন তার নম্বর হচ্ছে মজলিশের মধ্যে তাকদি মজাল মজিসের মধ্যে আসছে এখানে আসলো আরেকবার দাঁত যান দাঁত আপনি জানেন তাকে এটা করা যায় তাহলে আপনি তাদের সাথে যে সম্পর্ক নষ্ট করার বিষয় ছিল সেগুলো করতে পারেননি আর তারা ফিল কালাম কথার মতে তাদের সাথে কোমলতা মানে অনুসরণ করা কোনো বৈধতা নেই খুব কোমল আর মনে হয় যেন এই লোকের মনে হয় বহু বছরের অনুসারী আরকি মানে ভক্তের যে অবস্থা ঠিক এই আচরণ করা ভক্তের আচরণ করা এটি তাদেরকে বিয়েতে দেওয়ার দেন অলিমাতেও দেওয়ার দেন এবং প্রত্যেক শুক্রবারেও দেওয়ার দেন শনিবারেও দেওয়ার দেন মানে যত অনুষ্ঠান আছে সব অনুষ্ঠানে তাদেরকেই দেওয়ার দেন তাহলে আসবে দাঁতের সাথে আপনার মানে সম্পর্ক নাইন কথা বলার কোন সুযোগ নেই কোন সুযোগ নেই বিধার্থ অনুষ্ঠানে অনুষ্ঠানের তাদেরকে বললে না অভিনন্দন জানানো শুভেচ্ছা বিনিময় করা অনুষ্ঠান হলে শুভেচ্ছা বিনিময় করা বিদ্যার্থী অনুষ্ঠান হোক বিধার্থী ছাড়া অনুষ্ঠান কোন অনুষ্ঠানে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় কোনো সুযোগ নেই ইস্তেমাল তাদেরকে নিয়োগ দেয়া মানে চাকরির সুযোগ সুবিধা যত বাজে দাঁতে দেখলেই মানে ভালো লাগে তাহলে বুঝতে পারলে অন্তরের টান আছে এটা জায়জ নেই অমু সভরা তাদের সাথে পরামর্শ বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ করা বিভিন্ন কাজ নিয়ে তাদের সাথে পরামর্শ করা ইত্যাদি মূলত বেদাতের সাথে সম্পর্ক যারা নষ্ট করবে বেদাত থেকে রণজকে সতর্ক করার চেষ্টা করবে তারা মূলত এই কাজগুলো করবে না তারা মূলত এই কাজগুলো করবে না এবার লাস্ট পয়েন্ট আলোচনা করে এই আলোচনা কোচ করতে চেয়েছিলাম আজকে আসলে আলোচনার সময় এই সময় কি কমে গেছে না আসলে আলোচনা হয়ে গেছে কোনটা সময় কমে গেছে তবা তুই মানে বেদাতি আসলে বেদাত থেকে বাঁচার জন্য সে কি নিজে তবা করতে পারবে কিনা তার তবাটা আসলে কতটুকু গ্রহণযোগ্য ংশাম বলেছেন বেদাতি কারণে তবা থেকে মাহরুম হয়ে যায় তবা করতে পারে না তবা তপা থেকে কি হয়ে যায় মাহরুম হয়ে যায় কারণ বেদাতি তো মনে পড়ে যে আমি বেদাত করতেছি না আমি তো এবারত করতেছি ফলে সে তবাই করতে পারে না অনেক দীর্ঘ আলোচনা হয়েছে মূল কথা যেটা হচ্ছে বেদাতি ব্যক্তি আল্লাহ আবুল্লাহ কতটুকু বলছেন। অধিকাংশ এক ধরনের ওলামায় কাম বলেছেন তার তোবা গ্রহণযোগ্য তার তবা গ্রহণযোগ্য আর এই যারা বলেছেন গ্রহণযোগ্য এই অভিমতাই শক্তিশালী যেহেতু বেদাতি মূলত মূল যে কাফের কাফের তবা মুর্শিদের তবা আল্লাহ আবুল্লাহাম গ্রহণ করবেন তাই আল্লাহ তারা তো আল্লাহ বদলে শাস্তির জন্য বা আল্লাহ রা আলমিন আর এই কারণে বেদাতি ব্যক্তি যদি আল্লাহ তারা কাছে সত্যিকার আন্তরিকতার সাথে ক্লাসের সাথে তবা করে আল্লাহ রব আহমিন তার তবা গ্রহণ করবেন এখানে অনেকগুলো উদাহরণে হয়েছে যাদের তবাকে আল্লাহ আবুল্লাহাম করেছেন যেমন তবা করে আবার ফিরে এসেছে তারা বোঝা গিয়েছে যে তবা আল্লাহ আবুল্লাহমিন তাদের তবা কবুর করবেন তিনি তবা করে ফিরে আসতেন তাদের তবা কবুর হতো না আহ এভাবে দেখা গেছে ইয়াজি সোহেব আল ফাকির খারেজিদের একজন ছিল এবং সে এমন ব্যক্তি ছিল যে সে একদিন আহ মক্কার মসজিদ হারামের মধ্যে এসেছে মসজিদ হারাম মধ্যে এসে দেখে যে জাভের আব্দ আব্দুল্লাহ সেখানে আলোচনা করতেছেন এবং জাভের আব্দ আব্দুল্লাহ কবিরা গুনাকারী যারা আছে তাদের সম্পর্কে বলতেছেন যে তারাও শেষ পর্যন্ত সাফাহাতের মাধ্যমে জান্নাতে আসতে পারবে কারণ খালেজিটা মনে করে যে যারা কবিরা গুনা করে তারা আজান জাহান্ন থেকে জান্নাতে আসতে পারবে না তখন এই ব্যক্তি উপস্থিত ছিল উপস্থিত বক্তব্য যে হ্যাঁ তো এখান থেকে অনেকগুলো উদাহরণ থেকে প্রমাণিত হয়েছে যে মূলত বেদাতি যদি তবা করে আল্লাহ রাবুল্লাহ তার তবাকে কবুল করবে। তবে এই তবার জন্য শর্ত হচ্ছে যেটা সেটা হলো এই তবাটা সে সত্যিকার ভাবে বিধাতকে বিধাত জেনে বুঝে তারপরে তবা করতে হবে কারণকে মালন হিসেবে যদি তবা করেন তাহলে সে এই দাঁত থেকে কি করতে পারবে রক্ষা করতে পারবে না সময় তো নেই এখানে কোন পিতা বা মাতা সন্তানকে যথাযথ তার বিদেশে ব্যর্থ হয়েছে দুনিয়া শিক্ষা শিক্ষিত করতে যে বর্তমানে সেই সন্তানের বয়স পনেরো বছর পিতা মাতার অবাধ্যতা করে যথেষ্ট ফাঁসা সৃষ্টি করে চলছে এই অবস্থায় তার আম্মা তবা সেই আমা ইস্তিক দোয়া করে যাচ্ছেন তার দিয়ে হিফাজত করেন। কিন্তু আব্বা তাকে কথায় কথায় লহানত করেন মায়ের দোয়া এখানে অধিক লাভজনক নাকি এই প্রশ্ন তো কঠিন প্রশ্ন করেছেন এক নম্বর কথা হচ্ছে পিতার জন্য যাইজ নেই করা। সন্তানের জন্য পিতা লহানত করা উচিত নয় এটা সন্তানের প্রতি বড় ঝুলুপ করেছে সেই সন্তান যে পরিশোর যে সময়টা জীবনের আগে এবং বাল্য জীবনের পর এই সময়টুকু আসলে এ ধরনের হতেই পারে মানে পনেরো বিশ বছরের বাচ্চাদের এ ধরনের একটা মানে অবস্থা হতে পারে এই আছেই শুধু দুষ্টামি করার কারণে তাকে খারাপ লোক হয়ে যাবে কথা বলা আসলে গলত এটা সঠিক নয় কত দুষ্টা বালন করতে হয়েছে সুতরাং এই কাজটুকু সঠিক নয় আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা বেশি বেশি করে তার জন্য দোয়া করেন তার জন্য দোয়া করেন আর যত যথাসম্ভব চেষ্টা করেন তাকে সঠিক তার বিয়ে দেওয়ার জন্য তার বিয়ার এখনো সময় হয়ে গিয়েছে কারণ সব জিনিস বুঝার কথাও না কিন্তু আহ আপনারা তাকে বোঝানোর পাশাপাশি আল্লাহ তালা কাছে বেশি বেশি দোয়া করেন লত কখন দেবে না লানত পিতা সন্তানের জন্য লানত দেওয়ার কোনো সুযোগ নেই যদি কেউ না জেনে না বুঝে কুপুরি ও শীত পর্যায়ে বিদাত করে সেই ক্ষেত্রে তার জন্য দোয়া করা যাবে কি হ্যাঁ তার জন্য দোয়া করা যায় এমন ব্যক্তি হয় তাকে আসলে তার করেছে জন্য দোয়া করা যায় তবে যদি আমরা জানি তাহলে তাকে এই কুফুরি এবং শির্কের ব্যাপারে আমরা সচেতন করে দিতে হবে এবং দায়িত্ব হচ্ছে আমাদের তাকে এই জ্ঞান দেওয়া যায় এই কাজটুকু কুফুরি এই কাজটুকু শিরক এবং এই কাজ থেকে আপনি দূরে সরে আসুন এটা আমাদেরকে করতে হবে অনেক প্রশ্ন এত প্রশ্ন আজকে সারাতের মধ্যে পায়ে পা এবং কাঁধে কাঁধ মেলানোর গুরুত্ব কত বেশি দেখুন না গুরুত্ব অপরিসীম গুরুত্ব বলেছেন যে যদি মানে সারাতের মধ্যে এই ধরনের মানে কেউ একতলাভ করে মানে এদিক সেদিক করে তাহলে আল্লাহ তারা তাদের অন্তরের মধ্যে কি করে দেন একতলাপ ঢেলে দেন সুতরাং এটা যেমনি ভাবে ইস্যুটি গুরুত্বপূর্ণ তেমনি এর পরিণতি কিন্তু ভয়াবহ এই জন্য সব এর ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে এরা একামতের অন্তর্ভুক্ত সুতরাং এর গুরুত্ব অপরিসীম কোন সন্দেহ নেই এটা আহ সুন্নত এবং অত্যন্ত তাকিক দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পা এত পা এত মিলে দাঁড়ায় যে বা কাঁধে কাঁধ লাগানো না পাকে অনেক বেশি মানে মিলে দাঁড়া দাঁড়াবে না যার কারণে কি হতে পারে মানে নিজের বাসাম্য নষ্ট হতে পারে নিজের বাসাম্য নষ্ট হতে পারে কারণ তাহলে তো আপনি সামনের দিকে পরে যাবেন মানুষ তো মানে মায়ের উপর দাঁড়াবে স্বাভাবিকভাবে মানে তার দাঁড়ানোটা স্বাভাবিক হতে হবে এতে ডাল এতে ডালের পরিপন্থী দাঁড়াতেও পারবে না সারাত হওয়ার মানে সম্ভাবনা খুব নেই কারণ হল সে শুধু বেদাতি না সে মূলত বেদাতের দিকে আহ্বানকারী এবং বেদাত এবং কুফুরের দিকে মানুষদেরকে মানে আহবান করছে এবং এগুলোর মূলত বেদাতই না সেই বেদা সেই বেদাৎস তার পিছনে নামাজ পড়া ইসলামী শরীর অনুযায়ী জায়জ দেয় অন্য কোন দিনে জায়জ আছে কিনা আমি যাইনি সকল কি সকল ইমামরা সকল ইমামরা তো সম্মিলিত ভাবে মনে দাঁত করেন তাহলে ওই জন্য বিধাতের অনুশীলনের পিছনে নামাজ পড়া যাবে কি হ্যাঁ রয়েছে তবে ইমামকে সম্ভব এই বিষয়ে সতর্ক করে দেয়া এটা বেদাৎ তবে নামাজে হাসারা বলে বিজ করে থাকেন ফলে সাধারণ লোকজন বিভ্রান্ত হচ্ছে হাসানা প্রতি কিছুই নেই বিদ্যতে যদি কেউ নিজে আবিষ্কার করেন তাহলে এটা সুরুল্লাহ সালু ইস্তফের সুন্না এর পরিপত্তি কাজ এবং এটাও বেদাত এটাও একটা বেদাত কারণ এই বেদাতে হাসানা বলতে যে কথা বলছেন এটা বড় ধরনের মানে এইভাবে ইসলাম অনুমোদন দেয় না ইসলামে এই কাজ নেই যে ইমাম মিরাদ পড়ান অথবা তবলিগে যান সমর্থন করেন তার পিছনে নামাজ পড়া ঠিক হবে কিনা নামাজ পড়া যাই আমরা বলেছি আমরা তো মূল কথা বলে দিয়েছি তবে যদি সুন্নি আলেমের পিছনে নামাজ পড়ার সুযোগ থাকে উত্তম হচ্ছে এদের পিছনে নামাজ পড়তে হবে এবং এদেরকে হেদায়তের জন্য চেষ্টা করতে হবে সালাম আলাইকুম কথিত তাবলিক জামাতের অনুসারী মুসলিমের অনুসারী মুসলিমের পিছনে জামাত সালা আদায় কি জায়গা হ্যাঁ আগের এক কথাই হয়েছে তবে তাদেরকে মানে আশরাফ আরি তানবী নামের পরে রহমাল শব্দটি পড়া যাবে কি হ্যাঁ এদের জন্য দয়া করা যায় কারণ এরা এমন দাঁত প্রমাণিত হয়নি যে একবারে শীত এবং কুফুর কিছু কিছু বিষয় আছে যেগুলো মানে নিয়ে বিতর্ক রয়েছে অনেক বিতর্ক রয়েছে তবে মানে আশাফারি থানবী ইলিয়াস জাকারিয়া যাদের কথা আপনি উল্লেখ করেছেন এদের অনেকেই মানে বেদাতের বিভিন্ন দিকের থেকে দিকে মানে জড়িত ছিল কোন সব ধরনের আমাদের মসজিদের ইমাম রাসুল উসিলা করে মুন দোয়া করেন এখন কি সেই ইমামের পেছনে জামাত জামাতে সালাতে সরিয়ে সময় তবে হ্যাঁ এটা আমাদের দায়িত্ব মৃত ব্যক্তির লাশে পাশে কোরআান্তিরাৎ করে না এটা বেদাৎ কোরআন্তিল আবাদের আর জায়গা না মৃত ব্যক্তি লাশে পাশে মৃত্যু তারা কোরআন লাভ কি আবার मान निषेध कर आगे पड़े निषेध कर मुनाफिक नाम कर बाध्यता কারণ আল্লাহ তিনি মারা গেলে আমি কি তার পড়ব এবং আহ তার রেগে রেগে ও রেখে দেওয়ার সম্পদ বাঘ গ্রহণ করব আপনার আব্বা মৃত্যুর পরে আপনি তার জন্য দোয়া করতে পারবেন না যেহেতু তিনি নামাজ পড়েন মুসলিম হিসেবে তার মৃত্যু নয় হ্যাঁ সম্পত্তির ভাগ আপনি নিতে পারবেন সম্পত্তির এরপরে ফটোগ্রাফি যদি নেচা কি রেখেছে নেচার নিয়ে হয় এটা একটু জাহেজ ফটোগ্রাফি শুধু ফটোগ্রাফি আরাম করা হয়েছে প্রাণীর ছবিগুলো আরাম করা হয়েছে জি আমার এলাকায় প্রতিটি মসজিদেই কি দেখছে কোনো না কোনো উপলক্ষে মিলাদ পড়ানো হয় এবং মিলাদ পড়ান মসজিদের ইমাম সাহেব এমনকি অনেকে বাসায় এসে মিলাদ পড়ান এক্ষেত্রে যাদের পিছনে নামাজ পড়া কি এদের পিছনে নামাজ পড়া যায় বলেছি কিন্তু কোনো কোনো মসজিদ কিছু এমন কোনো মসজিদ আছে নাকি যে মিলাদ পড়েন সেটা করব সেটা করতে তারা শুধু দেখে পাবে এখানে আর ইমাম সাহেব এমন কোন ইমামাজ নাকি যে ইমাম শিখ করে না নিজেকে রক্ষা করে মানে দেখবেন তো তার শুধুভাবে পর্যন্ত হচ্ছে না মানে এমন ভাবে করতেছে কিন্তু শ্রীকলম্ব দাঁত রিপ্ত তাবিজ দেখে যাচ্ছে দিদা আছে করতেছে প্রতিদিন তাবিজ বিক্রি করতেছে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বা প্রতিবেশী দাওয়া করার পরও যদি বেদাতে কাজ করে সেক্ষেত্রে কি করব হ্যাঁ সেক্ষেত্রে আপনি কাজ করেন নয়শো পঞ্চাশ তারপরে দেখা যাক কি হয় করেই যান কারণ দাওয়াতে কাজ করে এগুলো আপনার লাভ তাদের কোনো মানে লাভ না হোক আপনার তো লাভ হচ্ছে একটি এম এল এম ব্যবসা প্রতিষ্ঠান এদের সাথে ব্যবসা করা যাবে কিনা না হালাল কিছুই নেই মসজিদে কম্পাউন্ড এর ভেতরে মসজিদের ডানে ও বামে কবর থাকলে ওই মসজিদে কবর যদি আগে থাকে তাহলে নামাজ করা যায় আর কবর যদি ভুলে মানে পরবর্তী সময় হয় তাহলে যায়জ কমর যদি আগে থাকে তারপর মাঝে তৈরি করা হয় তাহলে সেখানে আমাকে অপরিচিতদের মধ্যে থেকে বেছে বেছে হিজাবয়ালি দাঁড়িয়ে সারাম দেওয়া কি আমাদের অন্তর্ভুক্ত না এরকম আলামত আমাদের মধ্যে আসে নাই তবে মানে গোসল মান এটা তো এই হিসেবে সালাম দেওয়া আর নাই তাতে তো বোঝা কঠিন এই হিসেবে হয়তো মানে সারাম নাও দিতে পারেন তবে সবাইকে সারাম দেওয়া এটা হলো মানে রসম্লা মানে হাজি তখন সাল্লিমালা মানে আড়াত আমার লাভটা হবে তাকে চিনো না ছিনো সবাইকে সালাম দিবে কিন্তু এখন সালামও মানে একটা কাটি ছিটি পরিণত হয়ে যাচ্ছে তিনলে দিলাম না চিনে দিলাম না এমনটা